জানা করে সালে আলমোনার জেদ থেকে তবদি করে আর অসংখ্য আলেম বা দায়ী যাদেরকে সালাফি আলমরা ভালো চোখে দেখেন তাদেরকেও তারা ছাড়েনা তাদের উপহাস করে কঠোর করে ব্যক্তিগত আক্রমণ করে स्ता राज चल যদি বাইরে যাই তো রাজপথে সাহাবাইমদেরকে ছেড়ে গেছেন সালাফ হচ্ছেন সাহাবাই কেরাম গন সালাফ হচ্ছেন তাবেইন গন সালাফ হচ্ছেন তাবা তাবে গুন স্বর্ণযুগের মানুষরা রসুল্লাহ তারা নির্ভেজাল অনুসারী ছিলেন এই এইরকমই যুগে যুগে সালাফি নাম দিয়ে এক লোকেরা চরম পন্থা অবলম্বন করে সবাইকে সালাফি থেকে বের করে দেয় কথায় কথায় বের করে দেয় এরাও ভুল পথে রয়েছে আর এরা সাধারণ জানাল শিক্ষিত লোক বড় দুঃখের বিষয় এরা ইমাম আবহানি ফাষাদ রহমতুল্লাহ আল এ সম্পর্কে যদি কোনো কথা বলে তাহলে তারা নিজেরাই গুমরা সাবরা এই রকমই যে অন্য শেখের নাম নিয়েছেন তার যদিও কিছু ভূভ্রান্তি আছে কিন্তু কথা হচ্ছে যে তার জন্য ভুলভ্রান্তি যারা ধরবেন তারা যোগ্য আলেম হবে এই জানাল শিক্ষিত লোকেরা না দুচার চার অক্ষর পড়ে আরবিটাই ঠিক করে বুঝে না আর বড় বড় আলেমদের যাদের বেশ কিছু মানসগত বল ত্রুটি হয়তো আছে সেই জন্য ফতুয়াবাজি করবেন এটাও চরম পন্থা এটা আপনাদের কাজ এটা ভালো ভালো আলেমের কাজ জি এই ভুলগুলি শেখ সোহাল ফৌজান ধরবেন এই ভুলগুলো বা বড় বড় সাইকার রয়েছেন বা আপনার ভাষাভাষী যে বড় শেখার সাইকার তাদের স্মরণাপন্ন হবে তাদের কাছে যাবেন তাদের দ্বারা বলিয়ে নেবেন তারা কথাগুলি তারা তারা জাতিকে সত্য তাদের উপর দায়িত্ব রয়েছে আপনার কি দায়িত্ব রয়েছে একজন কলেজ পড়ো ইউনিভার্সিটি বড়ো লোক প্রশ্ন করেছেন তা হচ্ছে অনেকে কিন্তু সালাফি নয় কিন্তু তারা সালাফি রূপ ধারণ করেছে গিরিগেটের মতো রাতারাতি তারা চেহারা পড়াতে পারে তারা সালাফি নয় তারা পুতবি তারা বলতে পারছে না সৈয়দ কুতুবের কথা একসঙ্গতো তারা বলতে পারছে না হয়তো তখন তারা চেহারা পাল্টিয়ে দিয়ে তহিদুল আসমা সেফাত হয়তো ঠিক আছে আর দেশগুলিতে পড়াশোনা করেছে অনেক মাধ্যমে আছে তহিদুল আসমা সেফাত ঠিক আছে नबी पढ़ सलाद सीख राष्ट्रीय क्षमत तो ईदुल हाकेमिया राष्ट्रीय क्षमत ना गेले दिन कईम हलो ना আমাদেরকে যেতে হবে তাহলে আমরাই দিন কায়েম করব এই যে আর তার তারপর নিজেদেরকে সালাফি তারা বলে এরা সালাফি নাই তাহলে এই দুটো হচ্ছে বিভ্রান্তি পথ হ্যাঁ যে মধ্যম পন্থা রয়েছে বা রাজপথ রয়েছে সালাফি মানহাজের তার দুই দিকে দুটো ভ্রষ্টতা রয়েছে এই দুটো থেকে বেঁচে থাকবেন আল্লাহ যেন বেঁচে থাকার তো সিদ্ধান্ত নেই